আলোচিত হবে আজকে আমাদের মূল আলোচনা তাবুকের যুদ্ধ তবে তার আগে অষ্টম হিজড়ির কিছু ঘটনা আমরা জেনে নিমাম এবেন কাসি রেম্লা আলবিদা নিহায়া গ্রন্থে আল ওয়াকিদের একটি বরাত করেন। অষ্টম উদ্ধেন ঘটনাগুলো সম্পর্কে বলেন এই একই বছর হিজড়ি অষ্টমবর্ষে আল্লাহ রসুল্লাহ আনী আসলাম আমর ইন্লাহ আসরদ্দ আনহকে আজদ্ অঞ্চলের আল জালানদের দুই ছেলে জাইফার এবং আমরের কাছে পাঠান তাদের মাধ্যমে ওই অঞ্চলে মাজসী এবং আশেপাশে বেদৈন্দের কাছ থেকে জিজিয়া আদায় করা হয় একই বছর আল্লাহ রসুল সাল্লু আলহিম ফাতেমা বিনতে দাহ বিয়ে করেন কিন্তু সে আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের কাছ থেকে বিচ্ছিন্ন হবার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায় তাই তিনি তাকে ছেড়ে দেন এই বছর হিজা মাসে মারিয়া আল কিপ্তিয়া রসুল্লাহ সাল্লু আলী আসালামের সন্তান ইব্রাহিমকে জন্ম দেন মুল মো এতে মারিয়ার প্রতি খুবই ঈর্ষাবোধ করেন কারণ তার গর্ভে রসুল্লাহ সাল্লু আলী আসসালামের পুত্র সন্তান জন্ম নিয়েছে মারিয়ারে সন্তান হওয়ার সময় ধাত্রী ছিলেন রসৌল্লাহ আলী দাসী সালমা তিনি আবু রাফের কাছে এই সন্তান হবার সংবাদ জানান আবু রাফে এসে রসৌল্লা সাল্ল আলী কাছে ইব্রাহিমের জন্মের সুসংবাদ জানান রসল সাল্ল আলী আসালাম খুশি হয়ে তাকে একটি দাস প্রদান করেন ইব্রাহিমকে লালন পালনের জন্য উম্মে বারা বিন্তু মনজির এবং তার স্বামীর কাছে অর্পণ করেন এটি হচ্ছে আল বিদায় ওয়ান নিহায়াতে আল ওয়াকিদির উদ্ধৃত কিছু অংশ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 এর কারণ হলো জিজিয়া আদায় সময়ে কাফিররা মুসলিমদের প্রতি অনুগত থাকবে এবং সমীহ করবে তা না হলে জিজিয়া আদায় হয় না জিজিয়া হলো কাফিরদের উপর আধিপত্য বজায় রাখার একটি ব্যবস্থা যদি কাফিররা মুসলিমদের পাত্তাই না দেয় তাহলে জিজিয়া অর্থহীন হয়ে গেল আল্লাহ তালা বলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ইমান আনে না আর শেষ দিনের প্রতিও না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 এবং বিনিময়ে সে ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবে না ইমাম তার রহেমাহুল্লা এবেন কাসির এই আয়াতের ব্যাখ্যায় অমর আদামের খ্রিস্টানদের সাথে কেমন চুক্তি করেছিলেন তার একটি বর্ণনা দিয়েছেন জিজ্ঞিয়া কর কুফরী ও লাঞ্চনার নামান্তর এই শিরোনামে তিনি আলোচনা করেন আল্লাহ সোহান যে পর্যন্ত না তারা অধীনতা স্বীকার করে প্রজারোপে চিচিয়া দিতে স্বীকৃত হয় তাদেরকে ছেড়ে দিও না সুতরাং মুসলিমদের উপর জিম্মিদের মর্যাদা দেওয়া বৈধ নয় সাহি মুসলিম আবুহায় রাজ আনহো থেকে বণিত আছে যে নবিসাল আলহাসম বলেছেন তোমরা ইয়াহুদি ও নাসারাদারকে প্রথমে সালাম দিও না এবং যদি পথে তোমাদের সাথে সাক্ষাৎ হয় তাহলে তাদেরকে সংকীর্ণ পথে যেতে বাধ্য আর করমর রাজ আনহো তাদের সাথে এরূপই শর্ত করেছিলেন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 তাহলে আমরা তাদের জন্য জায়গা ছেড়ে দেব কোনো কিছুতেই আমরা নিজেদেরকে মুসলিমদের পোশাক পরিচ্ছদ টুপি পাগড়ি স্যান্ডেল চুলের স্টাইল উপনাম বক্তৃতা অনুকরণ করব না আমরা তাদের কথার উপর কথা বলবো না আমরা তাদের যুক্ত নামে নামকরণ করব না জিন বিশিষ্ট ঘোড়ার উপর আমরা সওয়ার হব না আমরা কাঁধে তরবারি লটকাব না এবং নিজেদের সাথেও তরবারি রাখব না অঙ্গুরির উপর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 যাকে তিনি বিয়ের পরপরই তালাক দিয়ে দেন আমরা অনেকেই মনে করি আল্লাহ রসুসালাম কখনও কাউকে তালাক দেননি আসলে বিষয়টা এমন নয় তিনিও তালাক দিয়েছেন যদিও এই মহিলার নাম আল আকিদি ফাতেমা বিনতে দাহ হাক হিসেবে উল্লেখ করেছেন তবে তার নাম নিয়ে বেশ কিছু মতপার্থক্য আছে তবে বেশিরভাগ আলিমদের মতে তার নাম উমায়মা বিনতে আুমান ঘটনাটি ছিল এমন বিয়ের রাতে যখন আল্লাহ রসুল্লাহু আলিউসলাম তার কাছে গেলেন তখন তিনি বলে উঠলেন মিনকা আউজা আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তখন রসল সাল্লিম তাকে বলেন যিনি আশ্রয় দেন তুমি তার কাছে আশ্রয় এরপর তিনি তাকে ছেড়ে দেন প্রশ্ন হচ্ছে কেন এই মহিলা আল্লাহ রসুল্লাহ আলহামকে এই কথা বললেন আল্লাহ রসুল্লাহু আলি আসলামকে স্বামী হিসেবে পেলে তার খুশি হবারই কথা এই হাদিসের একাধিক বর্ণনা আছে বিভিন্ন বর্ণনার উপর ভিত্তি করে আলিমরা বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন একটি ব্যাখ্যা হলো সেই মহিলা জানতেনই না যে আল্লা রসুল সাল আলিহাস্লাম তাকে বিয়ে করেছেন তাই তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আরেকটি ব্যাখ্যা হল আল্লা রসুল সাল আলহামের অন্যান্য স্ত্রী ঈর্ষান্বিত হয়ে তাকে এই কথাটি বলতে বলেছেন যেন আল্লা রসুল সাল্লাহ আলিহাস্লাম তাকে পছন্দ না করেন আর আরেকটি ব্যাখ্যা হল সেই মহিলা ছিল অনেক উঁচু বংশের তার চোখে আল্লাহ রসু সাল্লাহ আলীআসলাম ছিলেন সাধারণ মানুষ কারণ সে নিজের স্বামী হিসেবে এমন কাউকে চাইছিল যে একজন রাজা তাই আল্লাহ রসুদ্সাল্লাহ আলি আসলাম যখন তার দিকে হাত বাড়ান তখন সে বলে ওঠে একজন রানী কি সাধারণ কাউকে বিয়ে করতে পারে এটা ছিল তার জাহেলি মানসিকতার প্রকাশ। যে কারণে হোক এই বিয়েটি আর সামনে দিকে গড়ায়নি আল্লাহ রসুদ্সাল্লাহ আলী আসলাম এমন কাউকে বিয়ে করতে চাননি যে তাকে পছন্দ করে না আল ওয়াকিদি উল্লেখ করেন এই বছর আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াস্লাম একটি পুত্র সন্তান লাভ করেন যার নাম তিনি রাখেন এই পুত্র সন্তানের জন্ম হয় তার দাসী মারিয়ার গর্ভে মারিয়া কিফতীয়া প্রথম জীবনে খ্রিস্টান ছিলেন আল্লা রসুল সাল্লু আলী ওয়াসলাম যখন মিশরের মোকাউকিসকে ইসলাম গ্রহণের আহ্বান করে চিঠি পাঠান প্রত্যুত্তরে সে আল্লা রসুল সাল্লা আলী আসালামকে অনেক উপহার সামগ্রী এবং সাথে উপহার হিসেবে দাসী মারিয়া কিপ্তিয়াকে পাঠায় মারিয়া ঠিক কবে ইসলাম গ্রহণ করেছিলেন সেটা জানা যায় না তবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এটা নিশ্চিত খাদিজা রাদ লো আনহা ছাড়া আল্লা রসুল্লাহ আলহিউ আর কোন স্ত্রীর গর্ভে তার কোনো সন্তান হয়নি এ বিষয়টি নিয়ে অনেকেই অস্বস্তিবোধ করে যে আল্লাহ রসুল্লাহ আলহিউ আসলামের কীভাবে দাসী থাকতে পারে ইসলাম কিভাবে দাসপ্রথা সমর্থন করতে পারে প্রথমত এর উত্তর খুব সাধারণ আল্লা রবুল্লা আলামিন দাসপ্রথাকে বৈধতা দিয়েছেন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 আরও একটি ঘটনা ঘটে আর তা হল আল্লাহ ছিলেন আল্লাহ মেয়ে তার স্বামী ছিল আবুল আস এ রাবি যার কথা আমরা আগে আলোচনা করেছি মদিনা আসার পর থেকেই জাইনাব অসুস্থ হয়ে পড়েছিলেন সে অসুস্থতা পাকাপাকিভাবে তার শরীরে ঠাঁই করে নেয় নিয়মিতই তিনি অসুস্থ হয়ে পড়তেন অবশেষে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 মুসলিমদের সাথে রোমানদের অসংখ্য যুদ্ধ হয়েছে এর আগে আমরা অভিযান এবং মমতার যুদ্ধ নিয়ে আলোচনা করেছি তারই পরিক্রমায় সংঘটি হয়েছে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 তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন আল্লাহ প্রজ্ঞাময় আয়াত, শত বছর ধরে হজ ও ওমরাকে ঘিরে ব্যবসা বাণিজ্য হত এটি ছিল জীবিকার মাধ্যম। সারা বছরই হজ আর উমরা উপলক্ষে অসংখ্য মানুষ মক্কায় প্রবেশ করত এর উপরেই ক্রাইশদের অর্থনীতির ভিত্তি করে উঠেছিল ক্রাইশদের কাছে তাই হজ বা ওমরা কেবল ধর্মীয় আচার ছিল না বরং তারা ভালো করে জানত তাদের অর্থনীতির চাকা ঘুরছে হজ বা উমরাকে ঘিরে কিন্তু নবম হিজরিতে করলেন যে এই বছরের পর কোন মশ্রিক মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না সে সময় হেজাজের বাইরে আরবের তেমন কোন গোত্র ইসলাম গ্রহণ করেনি এরকম অবস্থায় তাদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ করে দেয়া মানে হচ্ছে কুরাইস্তের ব্যবসায় বিশাল ধস এবং স্বাভাবিকভাবেই কুরাইশা এই সিদ্ধান্ত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 الله تبارك وتعالى بَلَغْنَ أَجَلَهُنَّ فَامْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَاشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَانِكُمْ يُعَظّبُ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ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 তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না করজরে জোরে তারা জিজিয়া প্রদান করে আয়াত । ইবেন কাসির রেহেমাহুল্লাহ এই দুই আয়াতের সংক্ষিপ্ত তস্বির মাধ্যমে নবম হেসি ও এতে তাবুক যুদ্ধের পটভূমি সম্পর্কে বর্ণনা শুরু করেন ইবেন কাসিরের মতে তাবুক জিহাদের উদ্দেশ্য ছিল ইসলামের সম্প্রসারণ ইসলামকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার শরীয়তসম্মত পদ্ধতি হল জিহাদ তাবুকের যুদ্ধ এই কারণেই সংঘটিত হয়েছিল কারণ आरबर पर रोमान साम्राज्य और रोमान साम्राज्य छोलाम प्रसारे पथे बड़ बाधा आल्ला हे मुमिनगन ওই কাফিরদের সাথে যুদ্ধ কর যারা তোমাদের আশেপাশে অবস্থান করছে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা খুঁজে পায় আর জেনে রাখো যে আল্লাহ মুক্তিদের সাথে রয়েছেন এখানে আত্মানো হচ্ছে রোমানদের কারণ তখন পুরো হিজাজ ইসলাম গ্রহণ করেছে এর সংলগ্ন অঞ্চলে রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল রোমানদের পক্ষ থেকে মুসলিমদের প্রতি আশ কোনো হুমকি ছিল না কিন্তু আল্লাহ মুসলিমদের আদেশ করেছেন মুসলিমদেরকে রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য এটা ছিল জিহাদের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি আদেশ এই আদেশের পর রসল সাল আলহাম ইসলামের তখনকার ইতিহাসে সবচেয়ে বড় সৈন্যবাহিনী গঠন করা শুরু করেছেন সাধারণত রসল সাল আলহ আসালাম কোন জিহাদের প্রস্তুতি গ্রহণ করলে সেটি গোপন রাখতেন যেন শত্রুবাহিনীকে অতর্কিতে আক্রমণ করে চমকে দেওয়া যায়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 মোদিনার অর্থনীতি কৃষিপ্রধান আর তাদের ফসল হচ্ছে মূলত খেজুর এই সময়ের জন্য তারা সারা বছর ধরে অপেক্ষা করে কিন্তু এই লোভনীয় সময়ে এল জিহাদের ডাক যেটা নিঃসন্দেহে বড় একটা পরীক্ষা ছিল চতুর্থত এই যুদ্ধের লক্ষ্যস্থ সম্পর্কে গোপনীয়তা বজায় রাখার তেমন কোন প্রয়োজন ছিল না কারণ এর আগে মুসলিম সেনাবাহিনী মোদিনা ছেড়ে চলে গেলে আশেপাশে শত্রুদের হাতে আক্রান্ত হবার আশঙ্কা ছিল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 এবার আলোচনা করা যাক তাবুক যুদ্ধের অর্থায়ন নিয়ে কোরআনে একটি আয়াত বাদে বাকি আগে সম্পদ এবং তারপর জানের কথা বলা হয়েছে এর কারণ জিহাদে প্রচুর অর্থসম্পদ দরকার হয় অতীত কিংবা বর্তমান জিহাদ সব সময় অর্থসম্পদ সম্পদ গ্রাস করে ফেলে এজন্যই আল্লাহ আল্লাতালা কোরআনের মাধ্যমে এবং রসুল্লাহ সাল্লাস্লামের হাদিসের মাধ্যমে জিহাদের ময়দানে আল্লাহর পথে ব্যয় করতে উদ্বুদ্ধ করেছেন ইমাম কর্তুবী রহমাহুল্লাহ বলেছেন সব সাদাকার সাব দশগুণ বৃদ্ধি পায় কিন্তু আল্লাহর পথে সওয়াব বৃদ্ধি পায় সাতশ গুণ কারণ সুরাব আকারায় আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর রাস্তা শিও ধনসম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে ইভেন হাজার আল্লাহ সকালানী রহমা বলেছেন ফি সাবিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তা কথাটি সাধারণত জিহাদের ক্ষেত্রেই বলা হয় এজন্য আল্লাহর রাস্তায় ব্যয়ের মাহাত্ম অনেক বেশি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 এরপর রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আরও অর্থায়ন চাইলেন উসমান রদিল্লাহ আরও একশোটি উঠ দিলেন রসুল্লাহ সাল্লাহ আলী চাইলেন উসমান রানহো এবারও একশো উঠদান করলেন এরপর রসল সাল আলি আসলাম আবারও জিহাদের জন্য অর্থায়ন করার আহ্বান করলেন এবারও এগিয়ে এলেন উসমান রদিল্লাহ কিছু স্বর্ণ এনে রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের কোলে ফেলে দিলেন নবীজ সাল্ল আলীস্লামের আঙ্গুলগুলো তখন স্বর্ণ মুদ্রার মাঝে ডুবেছিল তিনি বললেন উসমান ভবিষ্যতে যাই করুক না কেন তার কোন ক্ষতি হবে না সেই দিনে উসমান রাদহু এত বেশি দান করেছিলেন যে পরবর্তী জীবনে তিনি যাই কিছু করুন না কেন আল্লাহ তাল ক্ষমা তার জন্য নির্ধারিত হয়ে যায় এতেই বোঝা যায় আল্লাহ রাস্তায় ব্যয় করার মাহাত্ম কত বেশি আর অমর আব্দুল খত্তাব রাদেল্লাহ আনহুর ঘটনা তার মুখে শোনা যায় তিনি বলেন তাবুক অভিযানের একদিন আগের কথা আল্লো রসুল সাল্ল আলী আসলাম আমাদের আদেশ করলেন আমরা যেন জিহাদের সাদাকা করি ভাগ্যক্রমে সেই সময় আমার কাছে ভালই টাকা পয়সা ছিল আমি ভাবলাম আবহাওয়করকে যদি কোনোদিন হারাতে পারি তবে সেটা আজই এরপর আমার যত অর্থ সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে বেরিয়ে পড়লাম আল্লো রসুল সাল্লু আলিউস্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আমি বললাম যা এনেছি তার সম তাদের জন্য রেখে এসেছি এরপর দেখলাম আবু বকর তার সমস্ত সম্পদ নিয়ে হাজির হয়েছে আল্ল রসুসাল্ল আলী ওসালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি রেখে এসেছ তোমার পরিবারের জন্য আবু বকর উত্তর দিলেন আমি আল্লাহ ও তর রসুলকে রেখে এসেছি আবু বকরকে আমি বললাম না। তোমার সাথে আমি কখনোই পেরে উঠব না ভাল কাজে সাহাবিরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন এই চমৎকার অভ্যাসটি আমাদের মধ্য থেকে আজ হারিয়ে গেছে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 একটি হাদিস আছে যেখানে মোহাজিররা আল্লাহ রসুলসাল্লি সালামের কাছে বলছেন ইয়া রাসুল্লাহ আনসাররা আমাদের মতোই সাউম রাখে আমাদের মতোই সামাদ আদায় করে কিন্তু তারা সাদাখা আদায় করে কিন্তু আমাদের তো সাদা দেয়ার মতো কিছুই নেই এটা থেকেই বোঝা যায় ভালো কাজে তারা কতটা প্রতিযোগিতা করতেন দিনী কাজের ব্যাপারে ইসলাম আমাদের প্রতিযোগিতার শিক্ষা দেয় আল্লাহ তালা বলছেন ভালো কাজে যেন আমরা দৌড়ে যাই আর দুনিয়ার ব্যাপারে আমরা হব ধীর স্থির এটাই ইসলামের শিক্ষা তাবুকের অর্থায়নে আরও ভূমিকা রেখেছেন আব্দুর রহমান এ বিন আউফ রিহাদে দুই হাজার তিরহাম দান করেন এটা ছিল তার সম্পদের অর্ধেক এছাড়াও নিজেদের সম্পদ নিয়ে এগিয়ে এসেছেন আব্বাস এ বিন আবদুল মোত্তালিম তালহা এবেন ওয়ায়দুল্লাহ মুহাম্মদ এ মাসলামা এবং আসিম এ বেন আদি রাদ আনহম কিছু মানুষের কিছু ছিল না তবু তাদের যা আছে তা দিতে চেষ্টা করেছে এমনও যে ছিলেন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 يُجَاهِدُ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنفِرُوا فِي الْحَرِّ قُلْ ارْجَعْنَا مَشَدّ حَرًّا لَّوْ كَانُوا يَفْقَهُونَ فَلْيُطْحُوا قَلِيلًا وَلْيَرْقُوا পেছনে থাকা লোকগুলো আল্লা রসুলের বিপক্ষে বসে থাকতে পেরে খুশি হল আর তারা অপছন্দ করল তাদের মাল ও যান নিয়ে আল্লা রাস্তা জিহাদ করতে এবং তারা বলল তোমরা গরমের মধ্যে বের হও না বলুন জাহান্নামের আগুন অধিকতর গরম যদি তারা বুঝত অতএব তারা সামান্য হেসেনিক এবং তাদের কৃতকর্মের জন্য অনেক বেশি কাঁদবে সুর আত্মা বা আয়াত একাশি এবং বিরাশি জিহাদের উদ্দেশ্যে বের হবার সময় আল্লাহ রসুল্লাহ আলি আসলাম মোদিনার দায়িত্বভার কারো কাছে অর্পণ করে যেতেন তাবুকের যুদ্ধে যাবার সময় রসৌল্লা আলি ওসালাম মোদিনার আমির হিসেবে মুহাম্মদ রাদহুকে নিয়োগ করে যান আর আলী বিন আবিত রাজ আনহোকে তার নিজ পরিবারে দেখাশোনার দায়িত্ব দিয়ে যান মোনাফিকরা সবসময়ই সবকিছুর মাঝে দোষ খুঁজে বেড়াত এবার তারা বলাবলি করতে লাগল মুহাম্মদ আলীকে রেখে গেছে কারণ জিহাদের ময়দানে সে একটা বোঝা অথচ আলী রদেল আহ ছিলেন একজন বীর যোদ্ধা স্বাভাবিকভাবে এই কথাগুলো তার খুব গায়ে লাগল আলী রদেল্লাহ তার অস্ত্র নিয়ে মুসলিম বাহিনীতে যোগ দেবার জন্য নবীজির কাছে চলে গেলেন আল্ল রসুল্ল আলিহাস্লাম ইতিমধ্যে তার বাহিনী নিয়ে আল জুর্ফ ক্যাম্পে অবস্থান করছিলেন আলী রদুল্লা ও আহ নবীজি সালু আলী ওয়াসলামকে মুনাফিকদের মিথ্যাচারের কথা খুলে বললেন রসুল্লাসাল আলী আসলাম আলী রদুল্লাহ আনহর মানসিক উপস্থাপ বুঝতে পারলেন তিনি বললেন তারা তো মিথ্যে বলছে আলী আমি তো তোমাকে আমার তত্ত্বাবধায়ক হিসেবে রেখে এসেছি কাজেই তুমি ফিরে যাও আমার এবং তোমার পরিবারের দেখাশোনা করো তুমি কি এটা ভেবে খুশি নাও যে হারুন আলাহাইসালাম যেমন আমার কাছে তুমি তেমন পার্থক্য তো শুধু এতটুকুই যে আমার পরে আর কোনো নবী আসবেন না যখন মূসা আলাহিসাম আল্লাহ আজ্জাওয়াজের সাথে কথা বলতে গিয়েছিলেন তখন বনি ইসরায়েলের তত্ত্বাবধান করার জন্য হারুন আলাহিসামকে রেখে গিয়েছিলেন রসুল আলী দায়িত্ব দিয়েছিলেন আলী রাজাম তার ও আলী সম্পর্ককে মৌসা ও হারুনের সম্পর্কের সাথে তুলনা করেছেন কিন্তু এই ঘটনাকে শিয়ারা বারাবারী পর্যায়ে টেনে নেয় তারা বলতে চায় এই হাদেশ দিয়ে প্রমাণিত হয় যে আলী আসালাম তার মৃত্যুর পর আলী রাদহুকে খিলাফতের দায়িত্ব দিয়েছেন অথচে নেই বিশেষ দায়িত্ব দিয়েছিলেন আর পরিবারকে দেখাশোনা করা মোদিরের অস্থায়ী তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদ মাস্লামা রাদ্লা আনহু শিয়াদের যুক্তি অনুসারে মোহাম্মদে বিন মাসলামাই পরে খলিফা হওয়ার কথা কিন্তু সে কথা কখনোই ওঠে না শিয়ারা উদ্দেশ্য এই হাদিসের মন গড়া ব্যাখ্যা দেয় তাদের ভুল বিশ্বাসকে সঠিক প্রমাণ করার জন্য আহ জামাতের অনুসারীরা এই ঘটনা থেকে সাহাবি হিসেবে বিশেষ শিক্ষা নেয় এর বেশি কিছু নয় পুরো সিরাজ জোরেই জিহাদের ব্যাপারে মনোবল ভেঙে দেয়া কথাবার্তা বলার অভ্যাস মুনাফিকদের মধ্যে দেখা যায় তাবুকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কিছু মুনাফিক বলা বলি করতে লাগল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 তবে অবশ্য কিছু লোককে আজাবো দিব কারণ তারা ছিল গুণাহগার সুর আত্মা আয়াত পঁয়ষট্টি এবং ছেষট্টি এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট হয় যে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা কুফর পর্যন্ত গড়াতে পারে কেন আল্লাহ আসজাওয়াজাল বলেছেন ছলনা করোনা ইমান আনার পর তোমরা কাফের হয়ে গেছ এই মুনাফিকরা বলাবলী করছিল যে মুসলিমরা রোমানদের সাথে লজ্জাজনকভাবে হেরে যাবে তারা মুসলিমদের সামর্থ্য নিয়ে তামাশা করছিল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 উম্মাহকে তাদের গৌরবময় অতিত এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন কুফ্ফারদের সামর্থ্য শক্তি ও ক্ষমতা নিয়ে এবং মুসলিমদের মধ্যেকার অনৈক্য এমনভাবে আলোচনা করা উচিত নয় যে যা মুসলিমদের মনোবলকে নষ্ট করে দেয় তাদের হতোদম করে দেয় এবং তাদের দুরবস্থাকে তাদের নিয়তি হিসেবে স্বীকার করিয়ে অলস বসিয়ে রাখে কৌশলগত কারণে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে তবে তা কখনোই যেন মুসলিমদের উদ্যমকে নষ্ট না করে তাবুকের যুদ্ধের পূর্বের আলোচনা আজকের জন্য এখানেই শেষ ওয়াসাল্লাহু আলাইহি সাইয়িদে মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইঞ্জ অফ মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.rangeofmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/rangeofsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com dot youtubeube dot org two